প্রিয় শ্রোতা উপস্থাপিত হচ্ছে তাফসিরে জালালাইন থেকে সুরা বাকারা আয়াত ৮৮ থেকে ছিয়ানব্বই পর্যন্ত তারা সুরে করিম সাল্লামকে বলল উপহাস করে হলো গুণা বলছাদিত পর্দায় আবৃত ফালা মা ফুল আপনি যা বলছেন তা আমাদের অন্তর গ্রহণ করবে না ফালা তাই আয় ফালা তাক ফাস ফালে তাকু মা ঠাকুর আপনি যা বলছেন তা আমাদের গ্রহণ করবে না গুল্ফ এর একটা মানা মোসান রহমতুল্লাহ আলী এখানে বললেন যে আমাদের দিল আচ্ছাদিত আমভাবে এই মানাতে বলা হয়ে থাকে মগার শাহাত ঠাকুর এটা তো হলো একটা মানা গুলফের যে আমাদের দিল আচ্ছাদিত পর্দা দিয়ে ঢাকা আপনার কথা আমাদের দিল গ্রহণ করবে না ইবনে আব্বাস থেকে এই গুল্ফ শব্দের আরেকটা মানা আসছে সেটা হলু নেমের কোনো দরকারই নেই আমাদের দেখো এর আগেও কয়েকবারই কথাটা বলছিলামিম সাল্লামের মেজা দা ইমা মুস্তিমের কেয়ামত পর্যন্ত সব মানুষের কাছে সবসময়ই তাদের কাছে মনে হবে বাস্তবে যদি কোরআনে করিম কোরআনে করিমের মতো বুঝে পড়ে যে এটা একটু নতুন একটা কিতাব নতুন কিতাব দেখো এই কথাটাকে তারা তো বলতেছে হলো ভুল এটা দুইটা মানা যেটা করা হলো একটা হলো যে আমাদের দিলটা ঢাকা আর একটা যে আব্বাস থেকে বর্ণিত এই কথাটাকে যদি এই যে দ্বিতীয় যে মানাটা এই কথাটাকে যদি আমরা আমাদের মতকে নিজের ভাষায় বলি যে জানি জানি অনেক কিছু জানি তোমার কাছ থেকে এত কিছু শোনা না এই যে আমরা এই কথাটাকে ঠিক যেই জায়গাটাতে বলি যে কাউকে কোন একটা জিনিস তুমি বোঝালা এরপরে সে তোমার কথাটা না শুনে চিন্তা না করে সে বলতেছে অনেক কিছু জানি আমরা ঠিক যেই জায়গাটাতে বলি ঠিক এই কথাটাকে আরবিতে এই শব্দটা দিয়ে আদায় করা হয়েছে আমাদের দিলের এলএম এমনি ভরা আছে তোমারটা দরকার নেই আর এখানে যেটা বলা হয়েছে এটা নিজের ভাষায় বললে হবে এইভাবে তুমি কি কো এটি কিচ্ছু বুঝি টুঝি না আসলে যে বুঝি যে এটা আসলে নিজের মা করতেছে যে আচ্ছা আমার বুঝে আসতেছে না বহুত খারাপ লাগতেছে তোমার এই কথাগুলো এটা না বরং তোমার এই কথাগুলো আসলে বুঝার কাবিল না এই ঠিক এই মফুনটা বোঝানো হয়েছিল যে এখানে মোসানেফে দিয়ে ব্যাখ্যাটা করছেন মগার শাহতিয়া আমাদের দিলটা পর্দা দিয়ে ঢাকা এই তোমার কথাগুলো বুঝি না তোমার কথাগুলো আমাদের দিলে ঢুকে না এটা কি তারা ওজোর ওজোর বলতেছে যে বুঝি না এই জন্য না যে তোর কথাগুলো আসলে যৌক্তিক আমার বুঝা দরকার আমি বুঝতেছি না এটা না বরং এটা আসলে বুঝার মতো কথা বেহুদার কথা তুমি বলতেছো এটা হলো বুনা ওই যে আল ফজুর কবির পড়ছো না এই যে কোনো একটা ঘটনা কে কেন্দ্র করে করোনা কারিমের আয়াত না জেবেছে আসলে সেটা শুধু ওটাই ঘটনা সহবের নজরুল না এই জাতীয় ঘটনা কেমন যত ঘটবে যত ঘটবে এই যে এই জাদাল যাদু সংক্রান্ত এই যে এই আয়গুলো এর তো না তো এগুলো আসলে কিযামত পর্যন্ত এই ধরনের ফের কাজ যত আসবে হয়তো তাদের নাম ভিন্ন রকমের হবে মানুষ ভিন্ন হবে চেহারা ভিন্ন হবে কথাবার্তা ভিন্ন হবে কিন্তু এই যাদের ভিতরে এগুলো আসবে তাদের পক্ষ থেকেই যেন কথাগুলো বলা হয়েছে কল তা তারা তো বলতেছে হলো যে আমাদের দিনটা পর্দা দিয়ে ঢাকা আরেক ব্যাখ্যা হবে আমাদের দিল এমনি গেল ভরা এটা নতুন কিছু না এখানে এমনি বহুত কিছু জানে তোমার জানার জায়গা আমাদের দিনের ভিতরে নাই আল্লাহ তালা বলতে বরং তাদের পুকুরের কারণে আল্লাহ তাদের উপর আবাহ কবুল থেকে দূরে সরিয়ে দিয়েছেন এবং তাদেরকে বঞ্চিত করেছেন কবুল করা থেকে হাদ বঞ্চিত করেছেন সেই সত্যটাকে গ্রহণ করা থেকে বিকুফ রিহিমা আদম ও কবুল তারা যে কবুল করতে পারতেছে না এটা তাদের দিলের মধ্যে কোন দোষ আইব আছে এটার কারণে না বরং তাদের কুফরের কারণে তারা খুব কমই ইমান আনে তারা খুব কম ইমান আনে মা তাদের ঈদাত খুব কম মানে তারা আগের জমানা নবীদের উপরে তো ইমান আনে কিন্তু আগের জমানায় নবীদের উপরে ইমানটা তাম হবে যদি আগের জমানা নবীদের বাণী মোতাবেক নবী আসির জামানের উপরে ইমানটা আনে এটা তারা করে তাদের ইমানটা কলিল আর কলিন ইমান সেটা কোনো ব্যক্তির না জন্য কাকি না ইমান তো আসে তাদের আল্লাহকে মানে তাদের মতো করে মানে পূর্বের জমানা নবীদেরকেও মানে যাদেরকে তাদের তাদের মানকে ইচ্ছে করে আল্লা পক্ষ থেকে কিতাব এল যা তাদের কাছে যে কিতাব রয়েছে তার সমর্থক সমর্থনকারী ওকান আর তারা কোরআন তাদের কাছে আসার পূর্বে দিয়ে ওস্তফ কাফেরদের বিপক্ষে তারা বিজয় প্রার্থনা করত। তারা কি বলতো না আলহিম আপনি কাফেরদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করেন ওই নবীর ওসিলায় যাকে শেষ জমানায় প্রেরণ করা হবে ওই মদিনায় আসার পরে মদিনার যারা স্থানীয় মুসলিক ছিল তাদের সাথে তাদের যুদ্ধ হলে তারা বলতো সাইব আস না জামান শেষ জমানায় এক নবী আসবে নাকুন তার সঙ্গে হয়ে সঙ্গী হয়ে আমরা তোমার তোমাদের হত্যা করবো এরাম আ এবং এরাম তাদেরকে যেভাবে হত্যা করা হয়েছে এইভাবে তোমাদের হত্যা করবো এটা তারা বলতো কিন্তু মা আহু যখন তাদের কাছে এলো যা তারা চিনতো যে জিনিসটা তারা জানতো এটা যখন তাদের কাছে এলো মিনাল তারা তারা তার সাথে হিংসা বসত এবং নেতৃত্ব হারাবার ভয়ে জবাবুলা জবাব ল আলহি জিয়া লামায় সানিয়ার জবাব ওই লাম্মা উলার জবাবের উপরে দালালত করতেছে এইভাবে জওয়াবা উল্ সানিয়া। যেই মাহজুফের উপর দালালত করছে লাম সানিয়ার জবাব এখানে মাহজুব শব্দটা মাহজুব আছে প্রথম লাম্মার জবাবটা মাহজুব ওই জবাবে মাহুফের উপরে দাঁড়ত করতেছে দ্বিতীয় জবাবের উপর দারালত করতেছে এই কথাটা বুঝছো না তাহলে লাম্মা যা প্রথম যে লাম্মা যা আহম ওটার জবাবটাও কাফারুবিহি তবে প্রথম দেখো এই মানগুরুর অবস্থাটা কি দেখো এই মানুষগুলো তো কতটা আগ্রহ নিয়ে ইয়ামান থেকে এখানে আসছে অথচ মদিনার কাফের যারা ছিল মুশ্রিক তারা একদমই যাহে কিছুই জানে না কিছুই একদম আর অবস্থা হিসেবে এই মদিনার ইহুদিরা মদিনার মুশ্রিকদের চেয়ে অনেক ভালো ছিল না কি অনেক ভালো ছিল না আসমানিতে ক্রমশারী তারা তো রসুল সাল্লা আলি আসাল্লামের আগমনের পূর্বে তাদের অবস্থাটা ভালো এবং তারা এখানে অবস্থান করতেছে এবং তারা আশাও করে বসে আছে যে নবী আফির্জামান এলে আমরা তার মতে হব তাই না কিন্তু আল্লাহ তালার কেমন যে যেই মানুষগুলো আগের থেকে আগ্রহী হয়ে বসে আছে এখানে যাদের অবস্থাটা জাহিরাভাবে ভালো রসুল সাল আলী আসসালাম যখন এলেন এই মানুষগুলো হাসাদ আর হৌফানা আলার রিয়াসা তাকাব্বর হাসাদের কারণে এই মানগুলো পিছনে সরে গেছে আর যেই মানুষগুলো ছিল একদম খালি উজ্জ্যান আগের থেকে অনেক খারাপ এই মানুষগুলো রসুল সালে আল্লাহ আর যেই মানুষগুলো অনেক আগে থেকে মুসলমান দিনের অনেক কাজ করতেছে যখন সময় আসছে ওই সময় তারা তাদের মহাফেক না হওয়ার কারণে এটা আর গ্রহণ আমাদের মহাফেক হয় না এদের এদের যে আপত্তিটা সেটা কি ছিল ইহুদিদের এরা নবীর জন্য ইন্তজার করতেছে কিন্তু নবী যখন আসছে তাদের আপত্তি হলো যে আমাদের বংশের কেন হয় নাই নবী বনি শাকের কেন হয় নাই নবী নবী বনী শাকের কেন হয় নাই নবী কেন বণি ইসমাইলের হয়েছে আমরা এটা মানতে পারি না আর মদিনার যারা মুশ্রিক ছিল একদম জেহান একদম খালি নবী আসছে মেজাদ দেখে পছন্দ হয়ে গেছে বাস আলহামদুলিল্লাহ আনসার হয়ে গেছে এইটার থেকে আল্লাহর আদত বোঝা যায় যে কেউ যদি অনেক আগের থেকে একটা জিনিস এনতে যারে বসে আসে যে হ্যাঁ আমরা আমরাই আগে একবার দৌড় দেব সামনে সামনে চলে যাব কেউ তাদের ভিতরে যদি আসাবিয়তের একটা আইনও থাকে ভিতরে আসাবিয়তের একটা আইনও যদি থাকে এই মানুষগুলো হয়তো ওই সময় এলে পিছনে সরে যেতে পারে এছাড়াও তাদের ভিতরে এই আশঙ্কাটা থাকা দরকার যে আমাদের ভিতরে না আবার আসাবিয়ত আছে যে আমাদের দলের কোনো একটা লোক যদি আগে বেড়ে যায় তাহলে আমরা আলহামদুলিল্লাহ বলবো কিন্তু অন্য এলাকা থেকে যদি আসে তাহলে একটু ভাবব এটা হলে হয় আশঙ্কা আছে যে হয়তো আল্লাহ তালা তাদেরকে মাভুমি করে ফেলতে আল্লাহ তালা আদত ওদের মধ্যে যাদের দিলটা সাফ ছিল এলে মেজাদ দ্বারা আমার সামনে স্পষ্ট হয়ে গেলে বা আমি গ্রহণ করে নেবো আব্দুল সালাম ওনার মতো আরো যে সকল ইয়াহুদিউলামা ছিলেন তারা তো ঠিকই মুসলমান হয়ে গেছেন কিন্তু আকসারদের হালাত হলে এটা গ্রহণ করে ওই আশা বিয় যে আমাদের বংশের হয় নাই এজন্য জন্য এটা মানতে পারি না আমাদের বংশের হয় নাই যে এই জিনিসটা এটা একটা মানুষকে একদম পুরো জাহার নামে যে আমাদের বংশের হয় নাই আমাদের এলাকার হয় নাই আমাদের মাসলাকের হয় নাই এজন্য জন্য বাস্তবে ওই লোকটা যদি সহি মাসলাকের হয় অন্য অন্য লোক এই এটা গ্রহণ করতে পারি না এটাকে বলা হয় কিবের বতারুল হাতি গন্ত সত্যকে অপ্রত্যাখ্যান করা হয় সত্য হক যেটা হবে সেটা তো যদি এমন ব্যক্তির কাছে আমি পাই যেই ব্যক্তি গতকাল পর্যন্ত আমার দুশ্মন ছিল কিন্তু এই আমার এই দুশ্মনের কাছে আমি হক জিনিসটা পাইতেছি হক এর তাকা যাই তো হলো লাল হাক্কো আহাক্ক আই মিতা বা সেটা আমি গ্রহণ করে রাখবো আর যেটা না হক সেটা যদি আমার বাবার কাছেও থাকে আমার মায়ের কাছেও থাকে তারপর সে না হকটা না হকি। আমার বাবা হইতে থাকে কি হয়েছে বা এটা হক তো হক এই জন্য আলী নদী একটা কথা আছে যে কথাটা একদম কিছু ব্যক্তি আগে আমি ঠিক করলাম যে ওনারা তো হকের উপরে হবে। এখন ওনারা যে পথের উপরে আসে এটাই হক আমি নিশ্চিত হয়ে বসে থাকলাম নাফুল হাক ব্যক্তি দেখে হক চিনা যাবে কারণ কোনো ব্যক্তি কেউ মাসুম না কেউ মাসুম না কারো মত একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব কথা কথা, সব রায় কাবেল এর্তে বানা হাত তাকে আবু বকর আবু সব রায় কাবল এর্তে বা অমর রদিউল্লাহ সব কথা কাবেল এর্তে এই তোমার জানো না সেখান কিন্তু আসলে দেখবা যে অনেক মাছ হারাতে কোনটা হইতেই তো পারে ইস্তেহাদি খাতা হইতে পারে না কি পাবে এটা আবুবকর কিংবা উমর দুজনে যে কোন একজন হল ওনার এটা জানা ছিল তারপরে ওই যে কেউ যদি অমর রিল্লান মাকাম কমে গেছে কোনো ব্যক্তি সব মাসাইল জানবে এটা তো জরুরি না আর ভুল ত্রুটি সেটা তো হইতেই পারে রসুল সালিয়া ছাড়া আমি ছাড়া সবারই ভুল হইতে পারে সবার ভুল হইতে পারে দেখুন কোন একজন ব্যক্তির ব্যাপারে এটা মনে করা যে ওনার সব রায় কাবলে এটা কিভাবে হবে যেখানে থেকে ইস্তিহাদি কথা হইতে পারে আয়সা রবি আনহা থেকে ইস্তেহাদি কথা হইতে পারে সেখানে অন্য মানুষের ব্যাপারে কিভাবে এটা ধারণা করব যে ওনার সব সব কথা সব রায় একেবারে সঠিকই হবে একদম ভুলই হবে না এটা কেমনে হবে অসম্ভব ব্যাপার এই যে মেয়ার হলো কোরআন এবং হাদিস আর বাকিগুলো কোরআন এবং হাদিস সঙ্গে যদি মিলে যায় তাহলে আলহামদুলিল্লাহ না মিললে আহলা তাহলে তুমি আহলে হক চিনে ফেলবে আগে তুমি চিনো তাহলে আহলে হককে এটা চিনে যেটা বলতেছিলাম যে ইহুদিদের অবস্থা ছিল যে ওরা আগে থেকে ইন্তজার করতেছে কিন্তু এদের ভিতরে কেবের থাকার কারণে আল্লাহ তাল রহমত থেকে তারা মাহরুম হয়ে গেছে কত বড় মাকাম পেত তারা সাহাবি হয়ে যেত কিন্তু এই মানুষগুলো হইছে সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলো এই জমানার ইহুদির নবীর জমানার ইহুদির আরো বেশি কঠিন যাহান নামি হবে না রফুল সালাম কষ্ট দিচ্ছে তারা অথচ তাদের সুযোগটা ছিল সাহাবি বনে বিসা যাওয়া বিহি আংফু সাহু যে যে জিনিসের বিনিময়ে তারা নিজেদের কে বিক্রি করে দিয়েছে তা কতই না নিকৃষ্ট বিসা মা বিহি আং যে জিনিসের বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রি করে দিয়েছে তা কত না নিকৃষ্ট বিক্রি করে দিয়েছে মানে প্রতিদান বা পুরস্কারের যে অংশ তাদের নিজেদের ছিল এটাকে তারা পরিবর্তন করে ফেলছে এটার বিনিময়ে তারা নিয়েছে কুফুরিও বিহি আং ফুস আহম মা আন এটা তমিজ হয়েছে বিশার ভিতরে যে জমিজ আছে ওটার থেকে তমিজ হয়েছে তাহলে এবারটা আসলে এইভাবে বিশ তার ওই জিনিসটা খুব নিকৃষ্ট যে যার বিনিময় তারা নিজেদেরকে বিক্রি করে দিয়েছে সেই জিনিসটা কি বলো রুহ বিজিব করেছেন তার প্রতি কুফুরি হ্যাঁ তারা অন্যদেরকে দিয়ে দিচ্ছে তার কুফরিটা গ্রহণ করছে নিজেদেরকে বিক্রি করে দিয়েছে এই যে মন করো আমি আমার এই জিনিসটা বিক্রি করে দিলাম এটা অর্থটা কি এটা আমি তোমাকে দিয়ে দিলাম এটাই তো করোন একাডেমি বলতেছে তারা যেন নিজেদেরকে বিক্রি করে দিয়েছে তো নিজেদেরকে বিক্রি করে দিয়েছে মানে নিজেদেরকে হাত ছাড়া করছে বিক্রি করে দেওয়ার অর্থটা কি আমি আমার জিনিসটাকে হাত করে আরো জনকে দিয়ে দিলাম নিজেদেরকে বিক্রি করার অর্থ হলো যে নিজেরা যে পুরস্কার পেতো আল্লাহ তালার কাছে এই পুরস্কারটা এটা তারা ফেলে দিছে এটা হাত করছে এটা বল বলল বাংবের পুরস্কারের যে অংশ তাদের নিজেদের জন্য হতো এটাকে তারা হাত ছাড়া করছে এটাকে অন্যদেরকে দিয়ে দিছে মানে ফেলে দিছে অন্যদেরকে ফেলে দিছে ফেলে দিয়ে তারা তার বিনিময়ে গ্রহণ করছে মানে কথা বলছো মিনাল কিতাবু বিদ্বেষ বসত বা হিংসা বসত লিয়রু থেকে এটা মফুলের লাহু তারা যে পুফুরি করেছে না বুঝে না শুধু আমাদের এলাকার হিংসা বসত এ কথার উপর হিংসা বসত যে আল্লাহ তার অনুগ্রহ আল্লাহ তার অনুগ্রহ যার উপর চান যার উপর ইচ্ছা অবতীর্ণ করেন এই কথার উপর হিংসা করে যে আল্লাহ তার অনুগ্রহ কথা বুঝে নেওয়া আল্লাহ তার অনুগ্রহ মানে আল্লাহ আমাদের বাদ দিয়ে অন্যদেরকে কেন দেবেন আল্লাহ তালা ওয়াহি যেটা ফজল সবচেয়ে বড় ফজল এটা আল্লাহ তালা চাইলে অন্যদেরকে কেন দেবেন এটা আমাদেরকে দিতে হবে আমাদেরকে যেহেতু দেয় নেই মানে এই যেহেতু আল্লাহ তালা এই ফজলটা এই জন্য তাদের হিংসাটা এই কথা বলবের উপরে আল আল্য়ালি যে এ কথার উপর হিংসা বসত যে আল্লাহ তার অনুগ্রহ তার বান্দাদের মধ্যে থেকে যার উপর ইচ্ছা অবতীর্ণ করেন আলা অন্য গজব নিয়ে ফিরল রিমা আল্লাহাল কিতাবের উপরে কুফুরি করার কারণে একটা গজব আর উদ্দেশ্য হলো যে গজবের উপযুক্ত তারা হয়েছে পূর্বেই তাওরাতকে নষ্ট করে এবং হজরত ইসা আলহ ইসলামের সঙ্গে কুফুরি করে এবং আরো দুটো হুকুম আহ কাম তখন তারা কি বলে আর সবকিছু কে অস্বীকার করছে তাদেরকে যখন বলা হয় যে তোমরা আল্লাহ তাল নাজ কিতাবের উপর ইমান আনো। তখন তারা কি বলেনা আমাদের কাছে যে কিতাব অবতীর্ণ হয়েছে তার উপর আমরা ইমান আনি এরপর আল্লাহ বলতেছেন তারা বলে ছাড়া আর যা আছে সবকিছু কে অস্বীকার করে আহু ফিরতেছে হলো ওই মাং আলেই না ফিরছে তাওরাত সব কিছুকে সবকিছুকে অস্বীকার করে ওরা শব্দের মানে হলো সেটা হলো এই মায়ের মায়ের বয়ান ছাড়া আর কি অথচ এটাও সত্য হাল হাল হয়েছে মায়ের থেকে আর ইয়াক ফুর হলো তার আমেল এই বুঝছো কিনা ফুরুনা আল হাল ইয়াক ফুরুনের ওয়াওটা হাল হয়েছে কিসের থেকে হাল তারা বলে এমত অবস্থায় যে তারা বাকি সব কিছু মা থেকে হাল হয়েছে তারা তো সেটাকে অস্বীকার করে কুফুরি করে অথচ সেটা হক হালুন মুসাদিকান এটা হালুন হালে এখানে তাদের কথাটা বুঝো আল্লাহ বলতেছেন যে এই তাদেরকে যখন বলা হয় যেটা কোরআন শরীফ মানা না মানা এটা না মানলে তারা এটা না বলবে যে কোরআন শরীফ কাবের হক না এটা না বলবে তারা বলতেছে যে আমাদের কাছে যেটা আসছে সেটা সেটা তার মানে তাদের কাছে নতুন একটা জিনিস মানতে বলা হইতেছে এটা কাবিলে এরতে বা না কাবিলে এর্ত বা এটা না বলে তারা বলতেছে যে আমাদের কাছে যেটা সেটা আমরা মানি নিজেদের নিজেদের ভালো মানুষই এটা প্রকাশ করতেছে আমরা মানিত ঠিক মানি আর বাকিগুলো তার সামনে একটা হক প্রকাশ করা হলো তো সে এটা হক কি না এটা ফিকির করা ছাড়া সে বলতেছে আমিও তো একটা জিনিস মানিত তা ঠিক আছে আপনি মানেন তো গেছে এটাও মানেন আপনারটা যদি হক হয় তাহলে এটাও তো হক হইতে পারে এটা এটার তো মুনাফি না এই কথা না তাদের এই এই মনোভাব থেকে তাদের আল্লাহ বলতেছেন তোমরা যে বলো তাওরাতের উপর ইমান আছে তোমাদের করলে। তাওরাতের ইমানে কি তোমাদেরকে নবীদেরকে হত্যা করার কথা বলে আপনি তাদেরকে বলেন হালিমা থাকত না মিন কবলু তাহলে তোমরা ইতিপূর্বে নবীদেরকে হত্যা করলে কেন হালিমা থাকতলু না মানে তোমরা যেটাকে বলো যে আমরা একটা পথের উপরে তো আসি আল্লাহ তালা ওই যে বোনা যারা একটা তালিকা আছে না যে ওরা বলতেছে আরে আমরা একটা পথের উপরে আসি তো আমরা তো একটা একটা জিনিস নিয়ে তোমাদের কাজের তরিকার দাবি হলো আমার এই কথাটা মেনে নেয় এই এরা যে বলতেছে আমরা তো তাওরাত তো পরবর্তীতে আল্লাহ তাদের এই কথাটাকে রদ করতেছেন এইভাবে তোমরা তাওরাত মানো যে কথাটা সহি সহি না তাওরাত মানলে তোমরা হত্যাও করতে না নবীদেরকে আর তাওরাতি তোমাদেরকে নিষেধ করা হয়েছিল বল তার খেতাব করা হতেছে হুজুরের জমানায় যে সকল ইহুদিরা মহজুদ তাদেরকে বিমা ও সকল কথাবার্তা দ্বারা আহম যে সকল কাজ করেছে তাদের পূর্বপুরুষ তো এটা কেমন কথা হলো কাজ করছে পূর্বপুরুষে ধমক দিতেছে তাদেরকে এই এই জমানার মানে হুজুরের জমানায় ইহুদিরা তাদের পূর্বপুরুষের কাজ কারবারের উপরে সন্তুষ্ট ছিল মানে ওরা যা করছে এটা নিজের দিকে আমরা এটা করছি আমরা এটা করছি এই জন্য ঠিক আছে এটা হলো ঠিক এমন মানে করল্লাহ তালা সব হুকুম আপনার এটা হলো ঠিক যেমন আমাদের মনে করো একজন একটা দল সমর্থন করে এখন সে তার দলের এই মূল যারা ব্যক্তি নেতা নেত্রী যারা আছে ওরা ভালো কাজ যা করে এটা সে নিজের বলতেছে যে আমরা এটা করছি আমরা এটা করছি আমরা এটা করছি তাহলে আমরা বলতেছে সে নিজে কিচ্ছু করছে নিজে কিচ্ছু করে নেই কিন্তু তার দলের লোকেরা করছে এটা সে আমার দিকে আমরা আমরা করতেছি সে যেহেতু নিজের দিকে নেতৃত্ব করতেছে দফা করার জন্য এবার তাদের কিছু না তোমাদের কাছে এসেছিল মুসা সুস্পষ্ট বলে নিয়ে أي المعجزات كالعصا واليد وفلق البحر ثم اتخذتم العجل إلها من بعده أي بعد ذهابه إلى الميقات وأنتم ظالمون باتخاذه وإذ أخذنا ميثاقكم على العمل بما في التوراة ترجم يقول بار بار أخذنا ميثاقكم على العمل بما في التوراة وقد رفعنا فوقكم التور إذا قبتا برايسة حال إذا بزابر جنو تنا أم إتمام دلو پرتولي دوري تور بحار الجبلة যখন তোমরা তাওরাত কবুল করতে অস্বীকৃতি জানালে লিয়াস আলি কুম যেন পাহাড়টা তোমাদের উপর ধসে পড়ে আলি কুম তোমাদের উপর তুলে ধরেছিলাম যেন সেটা তোমাদের উপর ধসে পড়ে গ্রহণ করার নিয়তে শোনো বললে তখন তারা বললো তখন তারা বললো আমরা তোমার কথা না বরং সামে এনা এটা তারা স্পষ্ট করে বলছে আর আসাই না এটা মনে মনে বলছে এটা আরেকটা ব্যাখ্যা মুসানোমার কথা তো শুনলাম কিন্তু তোমার কথা হুক অমান্য করলাম মানে আমরা এটা করবো না কথাটা কানে কানে শুনেছি আরানুল এটা দেখা দিচ্ছেন যে সামে আনা মানে হলো আমরা তোমার কথাটা শুনে নিলাম কিন্তু আসাইনা মানে হলো তোমার কথাটাকে তোমার নির্দেশকে অমান্য করলাম আমাদের অবস্থা দ্বারা অবস্থা দ্বারা তোমার শুধু মুখে বলছে আর না হয় তারা অবস্থা দিয়ে বুঝাইছে যে তোমার এই কথাটা আমরা শুনবো না এই কথাটা বুঝতে পারছো কিনা এই জেলা তাদের অন্তরে গোবৎসীতি মিশে গেছে বা মিশিয়ে মিশ্রিত হয়ে গেছে মিশে গেছে তাদের অন্তরে গোবৎসীতি মিশে গেছে মহাব্বত তাদের অন্তরের সঙ্গে মিশে গেছে কামা ই কামা ইমা যেমনি ভাবে শরবত শরীরের লোমকূপের সঙ্গে মিশে যায় কামা ইউ সারা আবু আ আমদান শরীরের লোমকূপ তো শরবত ঠান গরমের মধ্যে সর্বত পান করলে যেমন সর্বতের যেটা অনুভব এটা যেন পুরা শরীরে পায় এটা এখানে বোঝানো হয়েছে যে এই জিনের মহাবত তাদের যেন পুরা দিলের ভিতরে একদম পুরো ঢুকে গেছে রন্দে রন্দে ঢুকে গেছে কামা ইউতু সারা আবু এরপরে মকুলটা মাহাযু যে নির্দেশ দেয় তা খুবই নিকৃষ্ট বি তোমরা যদি হয়ে থাকো তাহলে তোমাদের এই মানে তোমাদেরকে যে নির্দেশ দেয় তা খুবই নিকৃষ্টটা দেয় সেটা খুব নিকৃষ্টা এবার যেমন তোমরা ধারণা করে থাকো বা দাবি করে থাকো দেখো কথাটা কি কথাটা কি বলতেছে মানে তোমরা যে বলতেছো তাও রাতের তোমাদের ইমান আছে তোমাদের ইমানে তোমাদেরকে যে এই কাজ করতে বলে এটা খুব খারাপ দেখে ইমানে করতে বলে ইমানে ঠিক এমন যে আমরা বলি না যে তুমি তো খুব খুব দরবেশ কিন্তু তোমার দরবেশিয়ে তোমার দরবেশির কারণে তুমি যে কামগুলো করো এটি খুব খারাপ তো আসলে দরবেশিয়ে কি তারা এই কাজ করতে বলে এই কথাটা হলো ঠিক এই এই তোমরা যে দাবি করো যে তোমরা তাও রাতুর উপরে ইমান রাখো তোমাদের সেই তাওরাতের উপরে ইমানে তোমাদেরকে যে নির্দেশ দেয় এটা খুব খারাপ আসলে কি ইমানেওরা উপরে ইমানে নির্দেশটা দেয় এই ইমান বিদেশ দেয় উদ্দেশ্য হলো তোমরা যে দাবি করতেছুর ইমান দাগ আবার এই অন্যায় কাজ করো তোমাদের দাবিটা সত্য না তো সব কথা শেষ কথা হলো ল্যাস্তুম বিমুক এটা তাওরাত এইটা আমার সামনে বলতেছে আর মা না তোমরা তাও রাতুর ইমান রাখো না لأن الإيمان لا يأمر بعبادة العجل والمراد آباء الآنও উদ্দেশ্য হলো তাদের আবাবা আয় فكذا لکم أنتم لستم بمؤمنین بالتوراۃ তোমাদের বাবাদের অবস্থা যা পূর্বপুরুষের অবস্থা যা তোমাদের অবস্থা তাই তোমরাও تورাতের উপর যত হত তা ঈমান আনো না فقد كذبتم محمد رسول الله عليه وسلم অথচ তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মিথ্যাবাদী বলো والإيمان بالتوراۃ لا يأمر بتكذیب শুধু আমরাই যাব আমি যাব বা আমরাই যাব। তাহলে তার এই দাবিটা সত্য কিনা এটা পরীক্ষার একটা প্রত্যক্ষ আল্লাহ তালা বাতাই একটা পরীক্ষা ইনকান আখেরাতের নিবাস যদি শুধু তোমাদের জন্য নির্ধারিত থাকে নির্ধারিত হয় মিঙ্গু নাস অন্যান্য লোকজন ব্যতীত তাহলে দাবির একটা প্রমাণ পেশ করো প্রমাণটা কি তোমরা মৃত্যু আকাঙ্ক্ষা করো মৃত্যু আকাঙ্ক্ষা করো কুম তুম যদি তোমরা তোমাদের এই দাবিতে সত্যবাদী হও দেখো অর্থটা হলো যে তোমরা যদি এই কথা যে দাবি আমরাই যাব এই কথা যদি সত্যবাদী হও তাহলে এটার প্রমাণ পেশ করো প্রমাণটা কি তোমরা মৃত্যু তামান্না করো তো যদি তামান্না করতে পারো তাহলে বোঝা যাবে যে হ্যাঁ আসলেই তোমাদের এই কথার মধ্যে তোমরা সত্যবাদী এর কি বোঝা গেলো যেটা আল্লাহ তাহলে তাই না তোমরা যদি এ কথা দাবি করো যে তোমরা আল্লাহ তালা প্রিয় পাত্র তাহলে মৃত্যুর তামান্না করো এটা থেকে যে জিনিসটা বোঝানো সেটা হলো যে যে কোন ব্যক্তি সে যদি আল্লাহ তালা প্রিয় পাত্র বলে দাবি করে তাহলে স্বাভাবিকভাবেই সে মৃত্যুর তামান্না করতে ভয় পাবে না মানে মৃত্যুর তামান্না করতে সে কখনো ভয় পাবে না মৃত্যুর তামান্না করতে সে ভয় পাবে না তাহলে এ দ্বারা বোঝা গেলো যে কোনো একজন ব্যক্তি সে যদি আল্লাহ তালা প্রিয় পাত্র বলে দাবি করে ব্যক্তি অথবা কোনো একটা যে আমরা আল্লাহ তালা প্রিয় পাত্র আল্লাহ তালার এই পছন্দনীয় কাজ আমরা করতেছি বা আমরা ওই দল তাহলে স্বাভাবিকভাবে তারা মৃত্যু তামান্না করতে কখনোই ভয় পাবে না মৃত্যু তামান্না করতে মানে একটা হলো মৃত্যু তামান্না মানে হলো অবৈধ মৃত্যু তামান্না একটা হলো বৈধ মৃত্যু তামান্না মৃত্যুর তামান্না এটা হবে কোনো একজন ব্যক্তি আল্লাহ তালার কাছে সত্যবাদী হওয়ার একটা দলিল তো ইসলামের মধ্যে দুইটা দুইটা মৃত্যামান্না আছে না একটা হলো অবৈধ মৃত্যু তামান্না হারাম মৃত্যু তামান্না একটা হল গিয়া কে মাহবুব মৃত্যু তামান্না হারামটা তো বা হার হাল বাধ এটা কোনো প্রমাণ হিসেবে এখানে করা যাবে না তো কোন একজন জামা কোন একটা ব্যক্তি বা কোন জামাত যদি সে হকের উপরে থাকে তাহলে করবে তো যদি কোনো একজন ব্যক্তি বা কোন জামাত সে দাবি দাবি করে যে হকের উপরে আছে তাহলে সে স্বাভাবিকভাবেই তার ভিতরে শাহাদ তামান্নাটা থাকবে মৃত্যুর তামান্নাটা থাকবে যদি এটা না থাকে বোঝা যাবে যে একটা মিথ্যা অবস্থাটা যা ছিলটা বোঝানো হয়েছে যে কেউ আল্লাহ আল্লাহর প্রিয় পাত্র বলে দাবি করবে আর আল্লাহর কাছে তাড়াতাড়ি ঢিঙ্গাতে চেষ্টা করবে এই কথাটা দেখো এখানে বলে ইনকুম তুমি তোমরা যদি সত্যবাদী হও দেখো এখানে শর্ত দুইটা ইনকান আর একটা হল ইনকুম মৃত্যুর এর সঙ্গে দুইটা শর্ত যুক্ত হয়েছে এখানে এবার একটা আসলে কল্ব হয়ে গেছে এবার একটা হবে আসলে দেখো হাসিয়াটা দেখো হাসিয়ার মধ্যে দেয়া আছে দুই নম্বর হাসিয়া আল আজহার জন্য হয় তাহলে মৃত্যু তামান্না করো যদি শর্তবাদী হও তাহলে আসলে এই যে প্রথম যে শর্তটা এই শর্তটা আসলে দ্বিতীয় শর্তের পরে হবে প্রথম শর্তটা দ্বিতীয় শর্তের পরে হবে তাহলে অর্থটা কি হবে অর্থটা হবে যদি তোমরা সত্যবাদী হও এ কথার মধ্যে জান্নাত শুধু তোমাদের তোমরা সত্যবাদী হও এ কথায় যে জান্নাত শুধু তাহলে মৃত্যু তামান্না আসলে দ্বিতীয় শর্তের তািমা দ্বিতীয় শর্তটাই মেন যদি তোমরা সত্যবাদী হও এ কথায় যে জান্নাতে শুধু তোমরাই যাবে তাহলে তোমরা মৃত্যু তামান্না করে দেখাও এই কথাটা বুঝ তাহলে তামান্না করো এটা একটা কথা দুইটা শর্ত যুক্ত হয়েছে দুইটা শর্ত যুক্ত হলো কিভাবে আলা এভাবে যুক্ত হয়েছে যে প্রথম শর্তটা দ্বিতীয় শর্তের মধ্যে তো দ্বিতীয় শর্তের কয়েদ মানে দ্বিতীয় শর্তের তাতিম্মা প্রথম শর্তরা দ্বিতীয় কাতা মান্না বল মা এই কথা বলছো এরপর মানা ব্যাখ্যা দিতেছেন। তোমরা যদি তোমাদের এই কথাতে সত্যবাদী হও যে তোমরাই জান্নাতি হবে আর ওমান লাহু আর যার অবস্থা এমন হয় যেমন সে তো প্রাধান্য দেবে আর জানাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে তো মৃত্যু অতএবা হুক মৃত্যুকে তামান্না করাটা বুঝাই দিবে যদি দারে আখেরাত তোমাদের জন্যই হয় যার দাঁড়ে আখেরাত হবে সে তো স্বাভাবিকভাবে আখেরাতটাকে প্রাধান্য দেবে আর সেই দারে আখেরা পর্যন্ত মাধ্যমে একমাত্র করো আবাদা পলাই ইয়া তেমন আবাদা আল্লাহ তালি কথা দিয়ে বোঝা গেল যে যেই ব্যক্তি এখলাসের সাথে এখলাসের সাথে সে মৃত্যুর তামান্না করে মানে শাহাদতের তামান্না করে এই ব্যক্তি তার ইয়িন যে একদম পুরো একশো একশো এটার মধ্যে কোনো সন্দেহ নেই কারণ মৃত্যু এমন একটা জিনিস যে মৃত্যুর পরবর্তী জীবনটা ভালো না হলে কেউই মৃত্যু তা করবে করবেন কেউ তা মান্নাটা করবে এই জন্যই হাদিসের মধ্যে আসছে যে সাহাবিদের মধ্যে যারা মৃত্যু নিশ্চিত যায় না সামনে বাড়ত তাদের আলাদা ফজিলত আসছে ওই ফেদাই সাহাবি যারা মৃত্যুকে নিশ্চিত জেনে তারা ইয়ার ভিতরে ঢুকে যেত বাহিনীর ভিতরে ঢুকে যেত ফেদাই সাহাবি যারা তাদের ভিন্ন ফজিলওতা আসছে আল্লাহ তালা তাদেরকে নিয়ে হাসেন এইভাবে দেখো তাদেরকে তারা মৃত্যু তামান্না করবে না বিমা কাদ্যামাদ তাদের পিতকর্মের কারণ পড়ানকারী মন যে হওয়ার যতগুলো দলিল আছে তার মধ্যে এই আয় একটা দলিল প্রণ মেজা রসুলের কারিম সাল আলী হাসালামের বানানো না আল্লাহ পক্ষ থেকে তামান না হয়ে যাবে দেখো এটা একটা সামনের কথা না এটা এইটা ভবিষ্যৎবাণী না কারণ ইহুদিদেরকে যখন বলা হলো যে তোমরা যদি এই কথাটা সত্যবাদী হও তারা মৃত্যুর তামান্না করে দেখাও এরপরে আবার কোরআনকারী মেয়ে বলতেছে কখনোই তারা এটা তামান্না করবে না এই কথাটা কে বলতে পারে আল্লাহ তারাই যে বলতে পারে আল্লাহ ছাড়া কোন গাইল উল্লাহ বলতে পারবে কে বলতে পারবে কেন বলতে পারবে না কারণ ইহুদিরা স্বাভাবিক এরা যেহেতু রসুল সাল আলিয়া মানতেছে না এবং তারা নিজেরা দাবি করতেছে আমরা হকের উপর আছি অতএব তারা নিজেরা জয় লাভ করার জন্য হইল এই কথা দেখাইতে পারে আপনি যে বলতেছেন আবাদা যে কখনোই নাকি ইহুদিরা তামান্না করবে না এই যে তামান্না করলাম এটা তারা পারতো না কেউ পারত না তো কথাটা যদি রসুলের হইতো তাহলে নিশ্চিত এটা উলটপালট কিছু হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু কথাটা তো আল্লাহ তো আল্লাহ তারা বলছেন মানে কখনোই তারা এটা করবে না কখনই করবে না কেন করবে না তারা মানে বাস্তবটা হলো যে তারা যতই কথাগুলো বলো তাদের মনের ভিতরে আছে আমরা অতএব মৃত্যু তামান্না করলে সাথে সাথে মৌতে এসে যাবে সাথে সাথে মৌত এসে যাবে দেখ এই ব্যাপারটা আল্লাহ তালাই বুঝতে পারবে বলে আবাদা কখনোই তারা মৃত্যু তামান্না করবে না বিমা কাদ্দিহিম দেখতো হবে এটা আনা করবে নাহিমী মুস্তিম লিখা তারা হায়াত আপনি তাদেরকে বেঁচে থাকার প্রতি সবচেয়ে বেশি লুভি পাবেন দালত করে জবাবু কাসমিন মানে এখানে একটা কসম মাহজুব যে এটার উপর দালত করতেছে লামটা আল্লাহ শপথ আপনি তাদেরকে পাবেন আহ আলা আল্লাহ বেঁচে থাকার প্রতি সবচেয়ে বেশি আহরাসা মিনাল্লা আশা রাখুর এমনকি মোশিকদের চেয়েও মসিকদের চেয়েও বেশি আগ্রহী লোভী আল মুন কিরিন বা আফি যারা পুনরুদ্ধানকে অস্বীকার করে আলৈহা এই আলৈহা কারণ ইহুদিরা তো জানে তাদের শেষ ঠিকানা হবে জাহান্নাম এই তারা যে কোদিন বাঁচতে পারে কদিন আর দুন আল মুশরিক জানেও না যে আমাদের মৃত্যুর পরে জাহান্নামে যেতে হবে কারণ কারণ তারা তো বাসটাকে অস্বীকারই করে এই কথা বলছো না এই জন্য যারা আহ লিখিতা বিশেষ করে ইহুদিরা ইহুদুদের ইহুদিরা এরা সবচেয়ে বেশি ভীরু হয় ওই যে সুরে হাসের মধ্যে যে তারা সবচেয়ে সবচেয়ে বেশি ভীতু কারণ তারা যদিও অস্বীকার করে কিন্তু তাদের দিনের ভিতরে এই কথাটা আসে যে আমরা ভুল পথে আসি মৃত্যুর পরে আমাদের জাহান নামে নিশ্চিত আর যার এগুলো মানে না ওদের তো সমান সমান একেবারে ওরা মনে করে আসি কিছুক্ষণ মৃত্যুর পরে তো আমি হয়ে যাব তো ওদের মধ্যে এই করে আমি এখানে আসি এরপরে তো মন্ডল গেলাম আগে দিয়ে যাই যাতে করে আমি মরে গেলে মানুষ আমাকে স্মরণ রাখে এই জন্য সে মরার সময় কিছু বাহাদুরি দেখাইতে চায় তার মনে এই আঁকা যে আমি মরে গেলে মানুষ আমাকে স্মরণ করবে বীর বলবে এই বলবে সেই বলবে আর ওদের ওখানে তো এটা নাই আলফা যে তাকে হয় এই কামনাটা করে লাও এটা আনে মাস দাঁড়িয়ার মা নাই আহাদুহারু আলফ লাও মাস দিয়া বিমান এখানে যাবেটাটা হলো ওয়াদুন মাদদার পরে লাও সব জাগে আনে মাসদারিয়া মানে হবে ওয়াতাল্লাযীনা কাফারু লাউ তারফুলুন আন আসলহাতিকুম উআমতিআতিকুম রুবামা ইয়াওয়াদুল্লাযীনা কাফারু লাউ কান মুসলিমিন কোরআনখানে অনেক জায়গা আসছে এটা লাউ মাসদারিয়া বিমান আন এ লাউ এটা তার সিলা সহ তো বিসিলাতিহার মানে হলো বিমাদখুলহা সিলার মানে এখানে মাদখুল লাউ তার মাদখুল في تقبيل مصدرين مفعول يود مصدر التبيله মানে اي بتابيل مصدر مفعول يود يود ير به tale أحدهم ahaduhum ay yu'mar al fasana wama huwa bimuzahzih min al adab ay yu'mar othoto take azab theke rakha korbe na ay yu'mar dirgho ayu prapti take jahannamer azad theke rokha korbe na ama huwa ay ahaduhum bi muzahzihi bi mub'idihi min al adhab ay an-nari ay yu'mar ay yu'mar eta holo fa'ilu muzahzihi muzahzihi er fa'il ay ta'miruhu ay yu'mar am তারপরে তার এই দীর্ঘ হায়াতে তাকে জাহান নামের আজাদ থেকে তো বাজাতে পারবে না এক সময় তো সে জাহান নামে যাবেই মৃত্যু তো হবেই তারা হুয়া মানে ওই যেহেতু আগের শব্দটা আসছে হলো এখানে ফিরেছেন তিনি ওই আহা এর দিকে তা হুয়াটা হল মা এর এসেম আর বিজাহি মিনাল আদা বিটা হলো মা এর খবর একটা তর্কিত মোসাল ইশারা করলেন আর একটা বলেন মা না ওটার থেকে মাসদার যেটা হুয়া জমিটা মাসদারের দিকে ফিরবে এ দিল হুয়া আক্রাবলি তা সে তো তামান্না করে দীর্ঘ হায়াত পাঠ তা আল্লাহ তালা বলতেছেন অমা হুয়া থেকে বদল কি হবে হুয়ার বদল বা হুয়ার বায়াম অমা হুয়া অমা তা আমি